ইবনু আব্বাস সদিয়াল্লাহ তু আলতে ইল্লাল মাউদাত্তা ফিল কুরবা এ আয়াতের প্রসঙ্গে রাবি তাউস রহমতুল্লা আলহি বলেন সাঈদ ইবনু জুবাই রদিয়াল্লাহ তু বলেন কুরবা শব্দ দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলাহাসাল্লাম এর নিকট আত্মীয়কে বোঝানো হয়েছে তখন ইবনু আব্বাস রদিয়াহ তু বলেন কুরাইশের এমন কোন শাখা গোত্র নেই যাদের সঙ্গে নবী সাল্লাহ আল্লাহ্লাম এর আত্মীয়তার বন্ধন ছিল না আয়াতটি তখনই নাজিল হয় অর্থাৎ তোমরা আমার ও তোমাদের মধ্যকার আত্মীয়তার প্রতি খেয়াল রাখো